আজকের দর্শ হচ্ছে বোল মারাম থেকে সালাতের অধ্যায় নামাজের জন্য সালাতের জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্ত সম্পর্কে যে হাদিস রয়েছে তার অধিকাং প্রায় শেষ হয়ে গেছে আমরা শেষ দিকে আল্লাহ হয়ে যাবে বলছেন আনাসন হাদিসটি বর্ণনা করছেন এ ফিস সালাহ যখন তোমাদের কেউ সালাত অবস্থায় হবে নামাজের অবস্থায় ফাইন না হই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 रब्ला प मन गोपने कथा बोले सूतरा जख जो पे आल्ला कथपकथन हवार परिपन्थी है बेदबी फेला अबस काना बैने दे सुतरा निजी सामने जान थुथुना निक्षेप कर सका मान थुथ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 মুসল্লি নিজের ডান দিকেও যেন থুথু না ফেলে তা সামনেও অনিষেধ আর তবে তাহা তাকহি নিজের পায়ের নিচে বাম পায়ের নিচে নিক্ষেপ করতে পারি প্রয়োজন হলে মুক্ত আলী হাদিস বোখারি মুসলিমের অফি রেবায়তিন আর একটি গণনায় একটু পার্থক্য রয়েছে শব্দের কাদাম অথবা নিজের পায়ের নিচে আলী অর্থ পাল্টে যাবে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 ফেলতে পারে আর তোহা আর ওর কাফারা গনহার মোচন হচ্ছে দফনহা তা দফন করে দাও মানে নিশ্চিন্ন করে তাহলে যদি ফেলতেই হয় মসজিদে ফেলে দিয়ে পায়ের তলে ফেলে দিয়ে पे भसा दिन मुझे, मुझे पादी। तो हदीस सामने निषेध कर सामने क्या निषेध करना हदीस रही है आल्ला पक तुम्हार सामने रही आल्ला प সামনে রয়েছে আল্লাহ ফকরবুল আলমিনের সামনে রয়েছেন আর আল্লাহর আর আল্লাহর আলমিন যে আরো রয়েছেন আর সামনে রয়েছেন এটাকে বোঝানোর জন্য বলেছেন একটি উপমা উদাহরণ সূর্যের বা চন্দ্রের চন্দ্র আপনি সারা পৃথিবীর যেখানেই যান না কিনা চন্দ্র আকাশে রয়েছে। আর আপনার সাথে সাথে আছে এমন হয় এটা সৌদি আরবের কাছে ছিল আর বাংলাদেশ গেলে দূরে হয়ে গেল জাপান চলে গেল আরটু দূরে হয়ে গেল আমেরিকা কেনাডা আরো কোথাও চলে গেলেন তখন চন্দ্র অনেক দূরে হয়ে গেছে সূর্য অনেক দূরে হয়ে গেছে এমনটা বুঝাই না বুঝাই কি আপনি যেখানে যান না কেন পৃথিবীর একই রকম মনে হচ্ছে সূর্য চন্দ্রকে অথচ সূর্যচন্দ্র কাছে রয়েছে অনেক দূরে আপনার থেকে আল্লাহ আল্লাপের সামনে সূর্য চন্দ্র আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ পাকের আল্লাপের মধ্যে যদি এই রকম কিছু থাকে যে সারা পৃথিবীর যেখানে যান না কেন চাঁদ আপনার সাথে আপনার সাথেই অথচ আকাশে রয়েছে তো যিনি সূর্য চন্দ্রের সৃষ্টিকর্তারফুল আলমিন তিনি আর সে রয়েছেন আসমান জমিনের ঊর্ধ্বে রয়েছেন সৃষ্টির উর্ধে রয়েছেন সৃষ্টি থেকে পৃথক রয়েছেন সৃষ্টি তাকে ঘিরতে পারে না এবং তিনি যেমন এইরকম আল্লাহ সামনে রয়েছেন মুসল্লির অথবা আল্লাহ পাক তোমাদের সাঁতা মা কুমাই নামা কুন্তুম করানিকে যে হেনেই থাকুক আল্লাহ তোমাদের সাথে রয়েছে মানে আল্লাহ সর্বত্র বিরাজমান করে দেবেন আর আরো সের থাকা আল্লাহ ফাকর গুলা সৃষ্টির থাকা আসমানের ওপরে থাকা এগুলো সব অস্বীকার যেখানেই থাকো সেখানে আল্লাহ সুতরাং সর্বত্র বিরাজমান মুসল্লি সামনে আল্লাহ রয়েছে তা আল্লাহ সামনে রয়েছে মানে আল্লাহ মুসল্লির সামনে বিরাজমান আর আল্লাহ যে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 এটাই তাবা তাবেন বুঝেছেন এটাই আইমাই আরবা আবু হানিফা শাফি মালিক আহমদ তারা বুঝেছেন আর পরবর্তীতে আসার জন্য দিক নেই মানে আল্লাহ অপুর দিকে এটা বলা যাবে না আল্লাহ কোনো দিকে বলা যাবে না এটা গুমরাহি আল্লাহ ফাকর আবুল্লা আলমীর আল্লাহ নিচের দিকে বলা যাবে হ্যাঁ কিন্তু আল্লাহ ফাকর্বুল আলমেন সৃষ্টির ঊর্ধ্বে এই কথা অবশ্যই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সামনের দিকে কেন থুথ নিক্ষেপ করবে না কারণ মুসল্লির রব পাক তার মাঝে আর কিবলার মাঝে রয়েছে তার মানে কি কোটি কোটি মুসল্লিন নামাজ পড়ছে আর সবার সামনে এইভাবে সর্বোচ্চ তিনি নিকটবর্তী যেমন বলছেন তিনি সুউচ্চ উচ্চ সুমাহ আর তার সাথে সাথে তিনি নিকটবর্তী निकटवर्ती विषय निक्षेप करते निषेध कर ফেরা রয়েছে যেই ফেরেস্তা নেই ফেরেস্তা গন লিখনেওয়ালা ফেরেস্তার তুলনায় উত্তম শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সেই জন্য তুমি মনাজাত করছো গোপনের কথা বলছো ডান দিকে নয় কারণ ডান দিকে শ্রেষ্ঠ ফেরস্তা রয়েছে আর তোমাকে থুথু ফেলতেই হচ্ছে সুতরাং বাং দিয়ে পায়ের তলায় ফেলা অনেক সময়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 আর আজকাল পাকা মসজিদ করে আরব দেশগুলিতে তার সাথে আছে আপনার যদি একটু নড়াচড়াওয়ার জন্য প্রয়োজনে করতে হয় যে টিসু নেওয়ার জন্য টিসু নেই সামনে আছে একটু সামনে গিয়ে টিস্যু নিলেন কারণ আপনার কাশ কোটা ধরার জন্য তো সেটা জানিস যদিও প্রয়োজন না থাকলে এগুলি করার কোন প্রয়োজন নেই তারপরে থুথু থুথু বিশেষ করে থুথু গিলে নয় কোনো দোষ নেই রোজার অবস্থায় সংকোচ বোধ করে রোজায় আছি আর থুথু গিলবো রোজার কি হবে না আমি কিছু হবে না তবে থুথুটাকে বাড়াইবার চেষ্টা করবেন না অনেকের আছে হয়তো ব্যাধের কারণে বা বিভিন্ন কারণে থুথু মুখে বেশি আসতে পারে সেটা রোজার অবস্থায় যদি গিলেও নেই তাতে রোজার কোন ক্ষতি হবে না জিজ্ঞেস করে বাম দিকে যে আছে ফেরিস্তা সেটাও তো ফেরেস্তা তো বাম দিকে তো ফেরস্তা আছে তো ওর জবাব সম্পর্কে বলছেন हाजा नमाज, नमाज प्रयोजन थुथु फलते ही हम तरक सर्दी खूब बेसि मेबा ना ফেললে বা না ধরলে উপায় নেই তখন করবে আর এইরকম নয় যে ঝেড়ে ঝেড়ে যা আছে সব ঝেড়ে ফেলার জন্য আজকে মসজিদে এক লোক আমার একজনের পাশে দেখছি একেবারে যা আছে সব নামিয়ে দিল নামাজের অবস্থা যাতে নামাজের পর আর প্রয়োজন নাই হ্যাঁ ভাই একটু সবুজ সাবুর করে নামাজের পরেও তো নাক ঝাড়া যেতে পারে ঠিক না प्रयोजन हम अपछंदन का प्रयोजन क्या जायज जेमन पेशाब प्रयोजन पेशाबर প্রয়োজন হচ্ছে আর পেশাব করবেন কোন দূর পর্যন্ত শুধু পানি দেখছেন অথবা ময়লা আবর্জনা যাবে না তাহলে দাঁড়িয়ে পেশাব করে কোন অসুবিধা তো এই এই যে কায়দাটা বললেন লেখক এইরকম বেশ কিছু হাদিসের ভিত্তিতে যে অলহা যত তবি হল মাকরু হাত প্রয়োজনের তাগিদে মাকরু অপছন্দনীয় কাজ আয় প্রয়োজনের তাগিদে ज काज, नहीं हराम क्या क्या जाए तक हराम जाए हराम पानी और पेले जान बाचाते आल्बा जिस खिदाय मरे जा खबर किराम कि खबर हराम गुस्त पेल हराम खाद्य पेल खावा मान बाइज हराम আল্লাহ পেয়েছ আর পেট ভর্তি করে দিল শরীরের দিয়ে বিড়ালের গোস্তি চলবে না জান বেঁচে যায় পেয়েছুন দিয়ে যদি কাজ চলে যাবে যথেষ্ট তারপরে বাম দিকেও আছে ডান দিকেও আছে বাম কেন অনুমতি হলো ডান দিয়ে কেন অনুমতি হলো না এই মর্মে আর একটি জবাব বলছেন তুলনায় উত্তম পরিষ্কার করা নিষিদ্ধ এটা ভালো কাজের জন্য বাম হাত খারাপ মন্দ কাজের জন্য যতগুলি নাপাকি পাখি করবেন নাক করবেন পেশাব পায়খানা সাফ করবেন স্তিনজা করবেন বাম হাত মিস করা কেমন কাজ হ্যাঁ ভালো কাজ না বন্ধ কাজ ভালো কাজ যদি সৈন্য এই দৃষ্টি কোন থেকে কাজ করা সোনা দাঁত হচ্ছে পায়খানা পরিষ্কার করা ওই দাঁত পরিষ্কার করা এই দৃষ্টি ভঙ্গি নিয়ে অনেক আলেমদের আমাদেরকে এখানে দেখা যায় বাম হাতে মিশ বসতে দেখেছিল কাজ হিসাবে আছেন বিশেষ করে খেয়াল করি এক বড় জায় মসজিদে এমন কোন স্পষ্ট হাদিস নেই তখন এইখানে তখন ইস্তেহাদের রাস্তা খোলা আছে যে আসলে মিশ্র করাটা কাজ কি যারা বলছে যে এটা সন্মত কাজ আর সন্মৎ পালন করা ভালো কাজ ভালো কাজ সুতরাং ভালো কাজ ডান করবে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 কিন্তু একশ্রে লোদেরকে দেখা যায় যে বাম হাতে ডান হাতে করলো বাম হাতে দৃষ্টিভঙ্গিতে একটা জিনিস আছে যে সাক্ষী কেন সাক্ষী থাকে বাম হাত কেউ সাক্ষী রাখো বাম হাত কেউ সাক্ষী আমলের জন্য ডান হাতে তসবি করবে ডান হাতে তসবি করবে খাওয়া দাওয়া তো ঠিকই আছে খাওয়া দাওয়া তো খারাপ দিকে বা কিসে আছে ডান দিক ডান দিক যেহনায় সেই জন্য বাম ফেলতে বলা হয়েছে পবিত্র ভালো জন্য হচ্ছে, নোংরা ময়লা আবর্জনার জন্য এইরকমই বলছে যে ফেরিস্তা ডান দিকের হচ্ছে বেশি শ্রেষ্ঠ বাম দিকের ফেরিস্তার তুলনায় সুতরাং যখন অগত্রিগতি ফেলতেই হচ্ছে হয়তো থুতু তখন বাম দিকে ফেলো সব কথা ওলামারা বলেছেন বলছেন আলু মানে সবকিছুর উর্ধে থেকে তা আলা শব্দটি তালা তালা হু তা রা তাল তো আল্লাহ মহান যে সবকিছুর ঊর্ধ্বে এটা প্রমাণিত কোরআন করিম দ্বারা হাদিস সন্না দ্বারা এজমা আহলি সন্ন্যিসের এজমাত দ্বার অরে জামাত থেকে যারা আল্লাহ পাকের নাম গুনাবলির ক্ষেত্রে আহ বেরিয়ে গেছে যেমন আশারি মাতুর বিদ্যাতিরা আহ আর অন্য অন্য তারা এই ক্ষেত্রে একতলাভ করেছে যার ফলে তারা বলছেন আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না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 তিনি বল তবে এর ধরন জানা নেই কেমন ভাবে মানুষের ধরন জানা আছে মানুষ বিরাজমান কোথায় কোথাও সিংহাসনে চেয়ারে কোন জায়গায় বিরাজমান তার মানে তার ডান দিক বাম দিকে কোন কিছু ঘিরে আছে मानुष के जो ट जैगा क्या पृथ्वी विशाल जगह घिरेटान्टिक हम प्रशांत हम तरह चारिदी के सबके घर যে কোনো পাহাড় পর্বত হোক না কেন তার চারিদিকে আছে কিন্তু আল্লাহ ধারণা করা যাবে না বা এই সব কথা চিন্তা করা যাবে না কিন্তু আল্লাহ পাক সৃষ্টি থেকে উর্ধে রয়েছেন এটা কোরআনেব হাদিস তারা প্রমাণিত আসমানের ওপরে এবং আরো সে সমোন্নত এই সব বিশ্বাস করা ফরজ এটা হচ্ছে আহলে জামাতের আকৃতা আরু আর যে এই কথা জানল না যে তারি আসমান আর সেতাই আল্লাহ কোথায় আল্লাহ সর্বত্র বিরাজ করবে মানুষের স্বভাব মানুষের ভিতরে যাচ্ছে দোয়া করলে যে আল্লাহ আছে হ্যাঁ এমন না আল্লাহ সর্বত্র আছে এইভাবে কখনো দোয়া তাহলে এই আকিদা আশারি মাতুরি বিদাতি আকিদা প্রকৃতি বিরোধী আকিদা যদি কেউ এ কথা না জানে যে আল্লাহ আসমানের ওপরে রয়েছেন আরো শাহজিম এ সমোন্মত রয়েছেন তাহলে সেই ব্যক্তি বিভ্রান্তি কাহা ইরান তার মাহবুদ কোন আল্লাহাকবাহ আলম যিনি রব তিনি আর মকলুকাতহা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ওপরে ফৌকা মকলুকাতহা সমস্ত মকলুকাত সৃষ্টির তাহলে যে আকিদা আমাদের প্রচলিত আকিদা গুমরা আকিদা ভ্রান্তিকর আকিদা সেটা হচ্ছে সর্বত্র বিরাজমান বা বলা যাবে না কোন দিকে এটা ভুল একেবারে স্পষ্ট ভুল আকিটার ভুল যে আল্লা পাক আর শাহজিম এ সমুন্নত এবং তিনি সমস্ত মখলুকাতের ঊর্ধ্বের ওপরে সাহবাঈক রামদের বর্ণনা সালাফে সালহিনের উক্তি এই ব্যাপারে ভরপুর রয়েছে ঘিরে রয়েছে আল্লাপাকি আল্লাপাক কোনো কিছু ঘিরে রয়েছে ওয়াকাদ আখবর আজ্জাহ আব্দু আর আল্লাহাক এটাও বলেছে বান্দা যেদিকে মুখ করুক না কেন সেখানে আল্লাহকে পাবে আল্লাহাক রবুল আলমিন যে আকবর সুমহান আল্লাহ পাক সবচেয়ে বড় আল্লাহ পাক সব কিছুকে পরিবেশন করে ঘিরে রেছেন আর যেদিকে বান্দা মুখ করুক না কেন সেখানে আল্লাহ পাবে এই জন্য ভুল করে কেউ যদি কিবড়া ছাড়া উল্টো দিকেও নামাজ পড়ে হ্যাঁ সালা তাদেরই করে সেই ক্ষেত্রে আল্লাহ কি বলেছে ফাইনামাত যেদিকেই তোমরা ফিরে যাও না কেন সেখানেই আল্লাহ পাকের চেহারা পাবে পাবে। িয়া জাহিহ্ন তিনি বলছেন যে আয়স রাজি আল্লাহ আনহার একটি চাদ ছিল नक्शा विशिष्ट रंग बिंग चादर विभिन्न रंगी आकर्षण चादर छोड़ पर्दारा घर एक दिखे लटक झुलिए रेखे प्रमाण करीस मसला नेवाजे घर देवाल के बाद के पर्दा दिए ढाका जाए আপনার আপনি করতে পারেন অভাবের যাবনাতে মা এসার ঘরের দেয়ালে চাদর বা পর্দার কাপড় লটকে রেখেছেন তাহলে এটা যাইজ নাবসাল্লাম পর্দা লটকে রেখেছেন এই জন্য নিষেধ করেনি বরং পর্দাটা ছিল যেটা নামাজ পড়ার সময় সামনে পড়লে তাহলে আসল পর্দার জন্য নিষেধ করেননি যে না পর্দা রাখা যাবে না তো আল্লাহ পাক যদি কাউকে করি আর যদি মনে করে যে ঘরটা পর্দা দিয়ে রাখবো সৌন্দর্যের জন্য এটা যাইজ যদিও না করেই ভালো শুধু জানানাতে থাকলো একটু তো আরামে একটু দরজায় পর্দার জন্য শুধু দরজার উপরে যদি দিয়ে রাখে পর্দার উদ্দেশ্যে তাহলে এটাই যথেষ্ট কিন্তু এমনি সাজাবার জন্য গোটা ডাই পর্দা দিয়ে রাখবে হ্যাঁ এটা জায়জ হলেও সেটা খুব ভালো নয় কারণ এটা অপ্রয়োজনীয় জিনিস তবে হারাম না জায়গ নয় বলছে যে সাতারাতে দেবী জানে তার বাড়ির একদিক কে সে সুতরা করে পর্দা করে রেখেছিল ফাঁকা নবী নবীলা আমি তি আন্না কিরামা কি হাজা তোমার এই চাদরটি কি বা পর্দাটিকে আমার সামনে থেকে সরিয়ে নাও সরিয়ে নাও ফাইন হ্যাঁ সরিয়ে নাও এই জন্য নাই যে দেয়ালে বা জানালাতে পর্দা দেওয়া যাবে না এই জন্য নাই কাপড়টির বা পর্দার ছবিগুলি চলে আসছে ফিসি আমার নামাজে যাতে নামাজের ঘুসু কমজোর হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে রাহুল বুখারি হাদিস বুখারি হাদিস একটা আম্বাজানি কাপড় এক আমবাজানি একটা এলাকা ছিল সেই এলাকায় যে কাপড়গুলি তৈরি হইতো আম্বাজানিয়া কাপড় যেমন আমাদের দেশের বিভিন্ন এলাকায় যে কাপড়গুলি তৈরি হয় অমুক এলাকার লুঙ্গি কি বলে পাবনার লুঙ্গি তারপরে কোথাকার শাড়ি বলে হ্যাঁ টাঙ্গাইলের শাড়ি এইরকম বিভিন্ন দেশে এক এক অঞ্চলে এক এক দেশে অমুক জায়গার গামছা হ্যাঁ তো ওইরকমই আরবদের মধ্যে প্রাচীন যুগ এরকম ছিল কোনটা আমানে তৈরি হয় কোনটা অমুক এলাকায় তৈরি হয় যে এলাকায় যেটা তৈরি হয় আর সেই নাম দেওয়া হয়তো আম্বাজানী এক এলাকা ছিল আম্বাজান একটা এলাকা ছিল সেখানে যে কাপড়গুলো তৈরি হতো সিয়াব আম্বাজানি বলা হয়। ওই কাপড় সম্পর্কে সুরে আল্লাহ মুচুর্য তোমাদেরকে কি করে দিয়েছে মুশগুল করে দিয়েছে ব্যস্ত রেখেছে তাতে ব্যস্ত হেরিয়েছ কেউ টাকা বাড়াবার জন্য কেউ নেতৃত্ব বাড়াবার জন্য এটা হচ্ছে অন্যায় এটা হচ্ছে অন্যায় আল্লাহ কুম্তর আর এই অবস্থা তোমাদের কতদিন থাকবে হাত্তোর তুমুল মাকাবের যতদিন কবরে না পৌঁছেছ মানে মত না এসেছে কবরে পৌঁছলে শেষ दुनिया क्षतिग्रस्त छोटा हाराम अवस्था ठीक रहे ठीक रेखे और हराम नाजायज का बेचे क्यों दुनिया सूंदर कर, करते चाय तो बैधता सर तरह उत्साहित करते এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজের অবস্থায় আসল হচ্ছে নামাজের মধ্যে দাঁড়াইলেন রুকু গেলেন সেজদা গেলেন বৈঠক করলেন কিছু দোয়া পড়লেন কিন্তু নামাজের মধ্যে মন লাগলো না খুশু হইল না শরীর নামাজ পড়ছে মুখে দোয়া পড়ছে আর হাত পা নড়াচড়া করছে আর মনটা পলবটা কোথায় আছে হাসপাতালে আছে এত সুন্দর ওই দিকেই শুধু তাকে তা মনটা ওই দিকে কত সুন্দর জায়নামাজ কত নকশা হ্যাঁ এইরকম এমন কি অলমায়ক রাম বলছেন মুসল্লির সামনে কোরআন করিম লিখে রাখা এটাও ঠিক নয় কারণ এটাও অনেক সময় সলা ব্যস্ত নামাজ পড়ছেন ওইদিকে কোন যদি এটাই অপছন্দনীয় হয় তাহলে ওই যে আমাদের দেশে মেহেরবে হাঁ রে রং নকশা এগুলো যাই অবশ্যই নাই মানে এগুলোতে খুশু নষ্ট করে দেয় মানুষের যেটা হচ্ছে নামাজের রুখ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 এই জন্য বিকারিমিস একটি হাদিস রয়েছে অনেক মানুষ নামাজ নামাজ পড়ে নামাজ থেকে বের হয় কেউ নিস পায় অর্ধেক কেউ সোলস পায় ওয়ান ভাগের এক ভাগ কেউ রব চার ভাগের এক ভাগ সিকি পাই কেউ সমস পায় কেউ পাঁচ ভাগের এক ভাগ কেউ সদ ছয় ভাগের এক ভাগ এ করতে করতে কেউ অসুর পায় মানে দশ ভাগের এক ভাগ দশ ভাগ করে একশোটা নাকি দশটা নাকি হয়তো পেলো আর কেউ কিছুই পেলো না শুধু ফরজটা যে হলো এমন হইতে এর জন্য নামাজের মধ্যেই খুশু যথাসব্দ তৈরি করার চেষ্টা করতে হবে এটা হচ্ছে মুসল্লির কাজ আর খুশু বিরোধী এমন পরিবেশ যেন না থাকে যাতে খুশু নষ্ট করে খুশু নষ্ট করে বা খুশুকে দুর্বল করে প্রশ্ন পরে শেষখানে প্রশ্ন করবেন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 অপছন্দনী আল্লাহা সুয়ার যেখানে ছবি অঙ্কন করা রয়েছে গির্জা তো ছবি অঙ্কন রয়েছে তাদের সলাত এরকম মন্দিরে হিন্দুদের বা বৌদ্ধদের যে উপাসনা এগুলোতে ছবি অঙ্কন করা রয়েছে मूर्ति रही अंकन सब जैसे आजकल फैशन छबीस लटके रखा टेबिले छबी लटका सब जैगे नाम असाध्य कार मान मकुरुमी এমন মাকর অপছন্দনীয় যেটা হারাব পর্যন্ত পৌঁছা এটাই হচ্ছে নামাজ থেকে অন্যদিকে মন ফিরিয়ে দিবে এইরকম যদি অবস্থা থাকে তাহলে সেই সব জায়গায় নামাজ পড়া অপছন্দনীয় আর যত বেশি আপনার নামাজের খুশু নষ্ট করবে যদি একবারে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবার ওই দিকে নজরাজ খুশি হয়েছে তাহলে এইরকম জায়গায় নামাজ পড়া হচ্ছে আসাধ্য কারণ মকরু তাই ভিতর খুব বেশি মকরু এইরকমই আলে এল মলমাই কেরাম বলেছেন যে সামনে ছবি রেখে নামাজ পড়া অথবা আগুন রেখে নামাজ পড়া এইরকম সেরাজ প্রদীপ রেখে নামাজ পড়া বা লন্ঠন ল্যাম্প রেখে নামাজ পড়া বাতি যে কি এইরকম মোমবাতি মোমবাতি রেখে নামাজ পড়া লেয়ান্না হইয়া জাহুল খুশু এগুলোতে খুশুকে নষ্ট করে একটা দিক দ্বিতীয় কারণ হচ্ছে আগুন রেখে বা আগুন থেকে যেসব জিনিস রয়েছে সব জিনিস লন্ঠন বা ল্যাম্প ইত্যাদি এইসব রেখে নামাজ পড়া এই জন্যই অপছন্দনীয় যে লেমাফি পূজকদের সাথে নামাজ পড়েছেন সুতরাং আমাদের দেশে যে সমস্ত বিদ্যুৎ নেই সে সমস্ত দেখা যে সামনে লন্ঠন রাখত বা সামনে ল্যাম্প রাখত এটা অপছন্দনীয় এটা ঠিক নাই छबिर छा जा मान छवि छब्सित ओलम रही छवि रूह रही आत्मा रही मानसर को प्राणी प्राणी छबी ग নদী নালা পাহাড় পর্বতের ছবি রাখেন বাগানের ছবি রাখেন কোন অসুবিধা নেই কিন্তু সেগুলির ছবি রাখা এগুলি সম্পর্কে ইতালাফ রয়েছে ওখানে আতালাল অলমা জেদাল এই ব্যাপারে অনেক ইতলাফ মতো খুব মজবুত রয়েছে তবে বলছেন যে লিবাসা সংক্ষেপে এ বিষয়টি উল্লেখ করছি ঐক্যমত রয়েছে প্রতিমূর্তি আহ বড় বড় নেতাদের যে পাথর কেটে তৈরি করা আহ যেগুলি থাকে আহ আপনি বড় বড় নেতাদের আছে না তাই না বাংলাদেশে আছে কিনা এইগুলি যেমন ওই সময় তারপরে ভারতে আছে আচ্ছা ভাষার শহীদ আল্লাহর শহীদ নেয় তো দেহবিশিষ্ট যেসব ছবি कागज दिए तैर जाला प्राणी प्राणी छवि जो ए रख विशिष्ट हराम से रखा क्षेत्र अजमाल अलमा अलमाइकाम इखते लाफ नहीं सकले हराम যারা ছবি অঙ্কন করে তাদের আল্লাহ যারা ছবি অঙ্কন করে তাদের ওপর কঠোর শাস্তি দিন হবে লায়াসুই যেই বাড়িতে ছবি থাকে অথবা কুকুর থাকে সেই বাড়িতে প্রবেশ করে না ইত্যাদি আর এই হাদিস ছাড়া যুক্তি হচ্ছে মিনাল তা যুক্তির সাথে সাদৃশ্যতা রয়েছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ বা অন্যান্য প্রাণী আর এরা ছবি অঙ্কনকে গরুর ছবি তৈরি করে আহ বাঘের ছবি কুকুরের ছবি মানুষের ছবি অঙ্কন করি বা প্রতিমূর্তি তৈরি করে দাঁড় করে রাখছে এটা আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা আল্লাহ পাক এর বড় ক্রোধ হয় আল্লাহ পাকের সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করে এবং দিনে আল্লাহ পাক তাদেরকে কি বলবেন জানা আছে হাদিস? হ্যাঁ বলবেন আহ ইউ মা যা তোমরা অঙ্কন ছবি অঙ্কন করেছে বা মূর্তি তৈরি করেছো প্রাণ দাও গুলোকে প্রাণ দাও বিশেষ করে আরো কঠোর হারাম হয়ে যায় যদি সেগুলি এজাকানাত আলেমা দের হয় অরেজগার লোকদের হয় অরেজ আলেন সালেহ নেক লোকদের হয় যেমন যদি আজকাল বড় বড় নেতাদের দুনিয়া রাজনৈতিক নেতাদের ছবি কালমার্সের আছে আর আছে। মুসলিম পূজা করবে না মুসলিমরা করছে করছে তো মানুষ আছে ফিতনা কিন্তু ওর চেয়ে তো বেশি ফিতনা যদি ইমাম আবু হানিফার স্ট্যাচু থাকে ইমাম বুখারির যদি থাকে তাই না আবুবাখার উমারের যদি হয় আরে পূজা শুরু হয়ে যাবে মুসলিম রাই পূজা শুরু করে যাবে তাই না দু চার দশ বছরের মধ্যে মুসলিম রায় পূজা শুরু করে দেবে আর শ্রদ্ধা বলে সেখানে তো কথা হচ্ছে যে আলেম আলামাদের যদি হয় সৎকর্মশীল পরেজদার লোকদের হয় তো আরো কঠোর হারাম হয়ে যায় কারণ সিরকের আশঙ্কা বেশি হতে সির্কের আশঙ্কা বেশি ছবি কেন হারাম করা হইল আর না হলে মূর্তি তৈরি করে ভালো লোকদের নেগ লোকদের নোয়াল সালামের জমানে তাদের পুজো শুরু হয়েছে তাদের সামনে রেখে কিছুদিন আল্লাহ পাকে রেবৎ বন্দী করলো তারপরে শয়তান বললো যে এদেরকে চেষ্টা করে তাহলে আল্লাহকে পাবে যেহেতু মূর্তি থাকলে বা ছবি থাকলে সেই জন্য ছবি হারাম ছবিকে হেফাজতে রাখা সুরক্ষিত করে রাখা হারাম দুই নম্বর হচ্ছে পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা যে জন্য হারাম যদি বলে যে না না আমরা বাপ মায়ের ছবি রাখছি নেই তবে বলবো যে দ্বিতীয় কারণ সেটা আছে হারাম হার সেটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা তা সভ্য বেখাল আল্লাহ পা সৃষ্টির সাথে সাদৃশ্যতা সুতরাং হারাম আর ধর্মীয় নেতারা যদি হয় তাহলে তাদের পূজা হইতে বেশি বিলম্ব লাগবে না বোহরা যারা বোহরা বোহরা প্রত্যেকটি দোকানে দোকানের বাড়িতে বাড়িতে তাদের সুলতানের ছবি রাখা আছে আর সকালবেলা দোকান হিন্দুরা যেমন তাদের মূর্তির ছবি বাঁধা ছবি থাকে আর ওকে পুজো দেয় ওই তারা পুজো দেয় এটা আমি নিজের চোখে দেখেছি মোদ ইউনিভার্সিটিতে আমাদের ওস্তাদ বললেন যে বোহরা আর বোহরা বোম্বাই খুব মজবুত আর করাচিতে लेकिल महिला जाए पुरुषी जीवित सुलतान तमाम मासुम जीवित पृथ्वी ओके ना पीले मूर्ति रेखे मूर्ति रेखे और पूजा कर प्रत्येक दोकान तो जे देर, आर नेक शर्क आशंका बीत छबि जेटा देह विशिष्ट न मान प्रतिमूर्ति न स्टाचू आकार কিন্তু ছবি ধরেন স্ক্রিনের ছবি তারপরে সেটাকে ধরে রাখা কাগজ হয় যেমন আজকালকার এই ছবি আপনার যে ছবিগুলি আপনি স্টুডিওতে ছবি তুলছেন এই ছবিগুলি এই ছবিগুলি সম্পর্কে ইখতলাফ রয়েছে তার আগে আর একটি কথা বললি সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা অধিকাংশ আলামারা বলছেন যে বাচ্চাদের খেলনা জাইজরুল আলামা ইউ নামিন আখাল বাচ্চাদের খেলনা আর এমনি যায় বাচ্চাদের খেলনা ছাড়া এমন কোনো ছবি বা মূর্তি রাখা হারাম না কিন্তু বাচ্চাদের খেলনাগুলি এমন যেন না হয় যে একেবারে মূর্তির মত নাক চোখ কান হাত পা ঠোঁট সব বোঝা যাচ্ছে এইরকম জাতের না হয় এগুলি হারামে পৌঁছে গেছে আজকালকার বর্তমান যেগুলি বাচ্চাদের খেলনা আসছে আর সেগুলি হচ্ছে প্রাণীর যেমন মানুষের অথবা পশু প্রাণীর হারামের পর্যায়ে পৌঁছে গেছে বাচ্চাদের খেলনা জায়েজ এই সম্পর্কে আয় সার আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে কুন্ত আল্লাহ নামাহ আই সার্জি আল্লাহ যখন একেবারে নাবালিকা ছিলেন ছয় বছর বয়সে বিবাহ হয়ে গেছিল আর নয় বছরের কোন তো আলাহ আমি ওই মেয়েদের ছবি বল বানাত মানে বা মেয়েদের সাথে খেলতাম নবী সালামের কাছে ওয়াকান আলী সওয়াহিদ ইয়াল মাই এখানে বানাত মানে হচ্ছে মেয়েদের ওই খেলনা মেয়েদের আকারে খেলনা ছোট কালে দেখেছেন কাপড় পেঁচিয়ে আলী সওয়াহেবাই আর আমার এই রাও ছিল সঙ্গীরাও ছিল মেয়ে সঙ্গীরা তার আমার সাথে খেলতো নবী সাল আলী সাল্লামের সামনে এটা করতাম আমি এমনকি বিদাহে নয় বছর এসছে তখনও তিনি বাচ্চা বাচ্চা নয় বছর দশ বছরের মেয়ে নাবালিকার মতো এইরকম খেলতেন অমিসুল্লাহ মাহাজ ওয়ার্ল গোলু বিত্তা মাসিল এইরকম যদি খেলনা হয় পড়ে এখানে আছে আছে ওখানে এগুলিতে সিরকের আশঙ্কা বা এই ছবিগুলি সম্পর্কে অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে অতিভক্তি হবে এইরকম না কেউ ভক্তি করেন এগুলোকে কেউ ভক্তি করেন আর ভক্তির আশঙ্কা নেই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 যে বিষয়টা উল্লেখ করেছেনগুলি যেমন টিভিতে ছবি আসছে হ্যাঁ টিভিতে ছবি আসছে মহিলার ছবি পুরুষ দেখবে না ফেত না সেই জন্য কিন্তু পুরুষ যদি পুরুষের ছবি দেখে মহিলা মহিলার ছবি দেখে সেটা পুরুষের না আসে এইরকম ছবি স্ক্রিনে আসছে অথবা আপনার মোবাইলে আছে এইরকম ছবি ও লঙ্ঘন নয় আহ যতটা পুরুষের গায়ে কাপড় লাগে ততটা আছে যতটা মহিলার গায়ে কাপড় লাগছে এইরকম ছবি যদি হয় ফাজাহাবা ফাজ এলাহ মিল্ল হিল এই রকম ছবি জায়েজ না জায়েজ নয় এই ব্যাপার এখতেলাভ করেছে দল বলছেন যে এইরকম ছবি হালাল বৈধ জায়জ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 कम्पिटारे रेखेक छवि बापे हमारे मायर हम दादा दादी हमारे दिन फायदा हमारे नहीं हम क्योंकि महिला महिला फेतना जुवका फेतन पड़े ए रकम पुरुष छवि सुंदर पुरुष है युवती फेतन पड़ते तो यह रखना आशंका ना थारकम छवि एक दल जायेज আর আরেকটা ছবি তার সাথে বিশেষ করে এতে যদি দিনের খেদমত উদ্দেশ্য থাকে আর সেটা ধরে রাখা ছবি না। আমার ছবি যদি আপনি ছবিটা নিয়ে এটাকে আপনি কাগজে যদি ঝুলিয়ে রাখেন অত টেবিলে সাজিয়ে রাখেন এতে ইসলামের কোন খেদমত আছে কোনো ফাইদা আছে কোনো লাভ নেই সুতরাং চাইজ নয় এই জন্য কেউ শখের ছবি বাইরে যখন প্রোগ্রামে যায় সে আমার পাশে দাঁড়িয়ে গেল আপনার একটা ছবি নিয়ে লাগবে না কোন প্রয়োজন নেই কোন অনেক মুশ্রেকেরা তৌহিদ জানবে আহ সন্ন্যাদ জানবে তাহলে এটা হচ্ছে ইসলামের খাতির আর এই ছবি এই ছবি ধরে রাখাও না না এটা আসছে আর চলে যাচ্ছে সব সময় এটা আপনার সাজিয়ে রাখাও হয় না আর এই ছবি ছবি ভেসে উঠবো এটা কি না যাই যদি হইতো তাহলে আয়না দেখা ইসলামে নিষেধ হইতো তাই না আয়না চিরনি করছেন আয়না দি। যাইজ না না যাইজ এতে কোন ইতলাপ আছে আপনার ছবি যে আসলো তো ওই রকমই ছবি হচ্ছে আর তাতে যদি বিশেষ করে দিন প্রচার উদ্দেশ্য থাকে বেহায় প্রচার করা নাই। মা বন্ধের ছবি নিয়ে আসলেন বিবাহ অনুষ্ঠানের আর বন্ধ মহলকে দেখাচ্ছেন এইরকম নাজাইজ কাজ নয় নাজাইজ কেন কেন না যে অশ্লতা ছড়াচ্ছে আপনার মা বোনের ছবি অন্যরা দেখছে আপনাদের নতুন বইয়ের ছবি অন্যরা দেখছে সুতরাং হারান এই জন্য হারান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 स्वच्छ आएना, पानी এটা নিষেধ নাই ঠিক ওই রকমই এই ছবিগুলি বিশেষ করে একশ্রেণের গোড়া লোকেরা রয়েছে কারণ ওদের তো তৌহিদ সন্নাতের কথা শুনলে অ্যালার্জি হয় আপনাদের ক্যামেরা হয় ভিডিও হয় এটা কি জায়েজ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 কিন্তু সামনে যদি ছবি ভেসে উঠে হাত নড়াচ্ছে শরীর নড়াচ্ছে কথা বলছে তাহলে মনোযোগ দিয়ে শুনবে তারা এখানে জাবেের বিন সমতি আল্লাহাল থেকে বর্ণিতাম বলেছেন অবশ্যই অবশ্যই যেন বিরত হয়ে যায় ওই সম্প্রদায়েরা যারা নিজের দৃষ্টি উঠায় আর নামাজ পড়ে আর এইভাবে তাকায় আকাশের দিকে আল্লাহর কাছে কিছু যাচা করার ইচ্ছা হইল আল্লাহর কাছে কিছু চাইছে মনটা তখন নামাজের মধ্যে শেষদার জায়গায় না ওই দিকে এইরকম করাটা নিষিদ্ধ হারাম জায়জ না নামাজের অবস্থা আকাশের দিকে তাকানো বা দুয়ার অবস্থায় আল্লাহ করে না অনেকে এরকম বিশেষ করে দুয়ার অবস্থা করে অনেকে না এটা না দোয়া করবেন আপনি যে আপনার হাতের দিকে দেখে খুশুর সাথে আকাশের দিকে তাকিয়ে না আল্লা পাক হয়তো ছিনিয়ে নেবেন তাদের দৃষ্টি শক্তির অহমসলিম হা দৃষ্টি ও আল্লাহন আয়সা সেই মুসলিম আয়সা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল আল্লাহাম রসুর সালাম থেকে বলতে শুনেছি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 এইরকম ঘটনা ঘটেনি তার মানে এই না যে হাদিস অবাস্থ ঠিক আছে এটা হচ্ছে তার পান না অনেক ক্ষেত্রে শাস্তি হ্যাঁ অমুকের শাস্তি হচ্ছে ফাঁসি কিন্তু ফাঁসি দেওয়া হল বছর জেল পনেরো বছর জেল হচ্ছে না হ্যাঁ তার জেল শাস্তি হয়েছে হ্যাঁ জেল কিন্তু না সেটা মাফ করে দিয়ে কি করা পাঁচ বছর তাহলে মানুষ যদি এরকম করে আল্লাহ আসল শাস্তি হচ্ছে কেউ যদি আকাশের দিকে তাহলে সেই জন্য এরকম করলে হয়তো এই আজাব আসে না মানুষের উপর সেটা আলাদা বিষয় রসুল সাল্লাহ আলী সাল্লাম কি বলেছেন যে খাবার যদি উপস্থিত হয়ে যায় তাহলে নামাজ নেই আজকালকার অবস্থাই নাই এমন অবস্থা যখন খাবারের দিকে প্রচন্ড চাহিদা খিদা রেজ এমন টান খাবারের দিকে রয়েছে যে কখন নামাজ শেষ হবে কখন নামাজ শেষ কখন নামাজ শেষ এই একটা দিক আর একটা দিক আছে যে হয়তো কিছু লোক এটাও লেগে আছে মনে হ্যাঁ আশঙ্কা যে কি জানে আমি এদিকে নামাজ পড়তে এলাম আর সাথী সঙ্গে খেয়ে হয়তো সব শেষে করে দিবে খাবার দাবার অল্প লোক আছে বেশি হ্যাঁ হইতে পারে না পারে না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 যাক নামাজটা সেরেই নি আবার উজু করব ঠান্ডার জন্য অথবা গরম পানির জন্য অথবা বাথরুম এর ভিড় আছে যা এটা দিয়ে সেরে নি ওই দিকে নামাজে গিয়ে পেশাবের চাপে বরদাস্ত হচ্ছে না কনজ শেষ হবে নামাজ প্রথম শুরু হয়নি কখন যে যেমন নামাজ শুরু করে আরেক বারবার ঘড়ি দেখতেই আছে কারণ ওই দিয়ে পেশাবের চাপ ওই দিয়ে পায়খানার চাপ তাহলে এইরকম অবস্থায় নামাজ হবে না এরকম অবস্থায় নামাজ পড়া যায় নাই তবে পেশাব পায়খানা যদি চাপ না থাকে তো অসুবিধা নেই চাপ থাকলে অবশ্যই পেশাব পায়খানা সেরে নিয়ে কাজে হাজাত করে তারপরে নামাজ পড়তে হবে কারণ কারণ হচ্ছে খুশু নামাজের নামাজে বিনয়ী হওয়া নামাজের একগ্রতা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 চোখ বন্ধ করে মনে করে যে এতে বেশি খুশু হবে এতে বেশি খুশু হবে কিন্তু চোখ বন্ধ করা যায় আছে বরং চোখ বন্ধ করা ভালো সেটা হচ্ছে যদি সামনে এমন কিছু নকশা আছে বা আকর্ষণীয় জিনিস আছে যেটা বারবার নামাজের খুশুকে নষ্ট করছে ওই শুধু নজর যাচ্ছে ওই দিকে নজর যাচ্ছে তো এই খুশুটাকে সুরক্ষার জন্য খুশুর হেফাজতের জন্য চোখ বন্ধ করে নকশাগুলির দিকে দেখবো না ওইখানে নজর যদি এরকম হয় হ্যাঁ তার খুশু নষ্ট হচ্ছে ওই নজর গেলে আপনার খুশু নষ্ট হচ্ছে নামাজের অবস্থা যেন পড়ছেন আপনি কত এই অমুক এত এত না এরকম যেন না হয় নামাজের অবস্থায় আর একটা হাদিস বর্ণিতামিমান হাই আসা শৈতানের পক্ষ থেকে যে হাই আসে হাই আসে কেমন করে হ্যাঁ হা করে কেন আসে অলসতা ক্লান্তের লক্ষণ কিন্তু কেন আসে যারা পেট করে খাই পেট ভর্তি করে তাদেরই সাধারণত হয় যখন পাকস্থলী ভর্তি হয়ে যায় তখন হাঁ করে একটা গ্যাস বেরোয় তারপরে এই হাই শুরু হয় আর পেট একেবারে ভরপুর করা এটা অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ যদিও যায় কিন্তু অপছন্দনীয় কাজ পেটকে একটু হালকা রাখেন শ্বাস টাস নেওয়ার জন্য স্বস্তির সাথে চলা ফেরার জন্য পানি খাওয়ার জন্য খালি রাখেন শুধু খাবার দিয়ে ভর্তি করবেন না কারণ এই পেট খুব খারাপ জিনিস পেটকে যত ভর্তি করবেন তত আপনার দিন দুনিয়ার ক্ষতি করবেন যে বেশি খায় সে বেশি ঘুমায়। যে বেশি খাই সে বেশি ঘুমায় ও যে বেশি ঘুমাই খাসিরা কা সে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি क्षतिग्रस्त तो पक्षा चाहिए हाई टा हम अलसत लक्षण फैजा साई आस्त चेपे रखार चेस्टा कर চেপে দেওয়ার বা চেপে রাখার চেষ্টা করবে যথাসথ সেটাকে চেপে রাখবে কেমন করে চেপে রাখবে তালিকাটা কি তার আগে ওইটাই শুধু শিখেছেন আপনারা ব্যাস প্রথম কথা অলমারা বলছেন যে প্রথম চেপে রাখবে মুখটা হা ভিতর থেকে আসছে তো হা করলে লোককেও খারাপ লাগে সামনে যে লোকগুলি বসে আছে অথবা আপনাকে দেখছে তাদেরকেও এই দৃশ্যটা বিশ্রী লাগছে খারাপ লাগছে সুতরাং তা পারলেন এইভাবে হোক আর যে হোক আপনি আপনি সেটাকে ঢেকে নেন खराब ना लाग्रता प्रका चे हाथ लगा प्रयोजन कल बेही हाथ दिए चापेम करे बुजा प्रथम हाई आस মুখটা এটা হচ্ছে মুসলিমিম আবু সাইদ হাল্লাহালা থেকে বর্ণিত এই হাদিসের ভাষ্য সম্পর্কে একটি হাদিস রয়েছে এই হাদিস আর এক ব্যাখ্যা করে তাতে রয়েছে এজাত আহাদি হা যদি হয়ে যায় শয়তান ঢুকতে যায় তখন হাত রাখো আর প্রথম হাত করবেই না যাতে শয়তান ঢুকার সুযোগই না পায় এটাই অলমাণ বলেছেন তো শৈতান এই হাদিসদার আরো জানলাম যে সাইন্নাসেতান ইয়দ শান ভিতরে প্রবেশ করার চেষ্টা করে আর শয়তান তো সিরা উপসিরাই চলাফেরা করে ভিতরে মানুষকে গাফেল বানায় তখন মানুষের তন্দ্রা আসে আর তারপরে মানুষ গাফিল হয়ে যায় বা অলস হয়ে যায় এই জন্য হাইকে যথাসাধ্য চেপে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ ফখরবুল আলমী যেন আমাদের পুরানি মহাদিস বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফখরবুল্লা আলম আমাদেরকে দায়তের পথে রাখেন ওসলাল মোহাম্মদ আলী ওসাহী অলস বানাচ্ছে আর আমার কোনো ক্ষমতা নাই শক্তি নেই আল্লাহর ক্ষমতা ছাড়া আল্লাহ ক্ষমতা দেওয়া ছাড়া তো আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেন তো শয়তান যে আমাকে গাফিল করতে চেষ্টা করছে এর থেকে আমি রক্ষা পাব না এইখান থেকে ওরা তারা নিয়েছে এটা হচ্ছে ইসতে মানে ভালো মনে করেছে ভালো মনে করে কোনটা হচ্ছে তবে জিকির আজকাল সবসময় মাঝে মাঝে লাহ কতাইল্লা পড়ে তার মধ্যে এই সময়ই পড়লাম আমি জিকিরের উদ্দেশ্যে পড়লাম তাহলে কোনো দোষ নেই আপনি যদি মসজিদের মালিক হন মসজিদের মুত হন নকশা বিহীন বা হালকা আছে নকশা যাতে আকর্ষণ হয় না এইরকম সাদা সাদা কার্পেট বা জায়নামাজ ব্যবহার করবেন মার্কেটে বিয়েদের জন্য বা জন্য কিনে নকশাওয়ালা নাই রং বির বেশি আকর্ষণীয় জায়নামাজ কিনে নিয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার দায়িত্ব যারা যেসব মসজিদের দায়িত্ব রয়েছে তাদের এগুলি হচ্ছে করণীয় কিন্তু আপনি এক মসজিদে গিয়েছেন ওখানে কার্পেট আছে তা নামাজ পড়বেন নামাজ ডাইজ কিন্তু আপনার খুশুকে দুর্বল করবে যদি বেশি আকর্ষণীয় অবস্থা সেখানে থাকে আর বেশি যদি আপনাকে আপনার নজরকে কেড়ে নেয় ওই নকশাগুলি তাহলে চোখ বন্ধ করা যায় যেমন বললাম বিড়ালে যদি পেশাব পাইখানা না থাকে তো বিড়াল আশেপাশে ঘুরবে এটা যাইজ আছে বিড়াল বাড়িতে পোষা আর বিড়ালকে আদর করা যায় হ্যাঁ বিড়ালকে আসতেন আবু হরের আল্লাহ তাল রাখতেন বিড়াল রাখা যাইজ কোন অসুবিধা নেই তবে কিছু যেন আমার রুচি হয় না এক কিরাত করে বা দুই কিরাত করে ওইটা ওই রকমই যেমন পাখির কি বলছে যেমন না পায়রা আমাদের দেশে পাইরা পুষে খোপে বা কিছু অথবা পিঞ্জিরাতে বাই খাঁচাতে খাঁচাতে ইত্যাদি ঠিক ভাবে ঠিক ভাবে খাবার যদি না দেয় কোন নামাজের অবস্থায় এটা নয় নামাজের অবস্থায় কেউ সুগন্ধি নাই নাকি নামাজের আগে কোন অসুবিধা নেই মসজিদকে সুসজ্জিত করতে বলা হয়েছে মসজিদ কে সুগন্ধিময় করতে বলা হয়েছে এরপরই বাবুল মা মসজিদের অধ্যায়ের প্রথম হাদিস আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসবে জি যদি আগামী সপ্তাহে এই বিষয়ে দর্শক হয় তাহলে জুমার নামাজ এক কা পাওয়া গেলে পূর্ণ নামাজ সম্পূর্ণ হবে হ্যাঁ হবে এক রাখাত পেলে কিন্তু এক রাঘাত যদি না পাই তাহলে জুমার নামাজ হবে না জোহর পড়তে হবে জুমার নামাজে কেউ রুকুর পরে পৌঁছিল দ্বিতীয় রাখাতের তাহলে জোহর চার রাখাত পড়তে হবে